সংক্ষিপ্ত একশো ছয় নম্বর সুরা শুরু করছি পরম করুনময় ও অসীম দয়ালু আল্লাহ নামে কোরাইশের অভ্যস্ত হবার কারণে অর্থাৎ শীত ও গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হবার কারণে তাদের কর্তব্য হল এই কাবা ঘরের রবের ইবাদত করা যিনি তাদেরকে খোধায় আহার দিয়েছেন আর ভয় থেকে তাদেরকে নিরাপদ করেছেন কোরাইশের আসক্তি বা অভ্যাসের কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের অভ্যাসের কারণে সুরাফিলের তাফসিরে উল্লেখ করা হয়েছিল যে আব্রাহার বাহিনীর ঘটনার পর আরবদের মাঝে কুরাইসদের সম্মান আরও বেড়ে যায় ফলে তারা কোন রকম বিপদের আশঙ্কা ছাড়াই বিভিন্ন দেশে বাণিজ্যিক সফর করতে পারত এখানে সেই সফরের কথাই উল্লেখ করা হয়েছে এই নিয়ামতের কৃতজ্ঞতায় তারা যেন অবশ্যই ইবাদত করে এই ঘরের পালন কর্তার যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভীতি থেকে নিরাপদ করেন এই ব্যাপারে সব মুফাস্সেরই একমত যে অর্থ ও বিষয়বস্তুর দিক দিয়ে এই সুরা সুরা ফিলের সাথেই সম্পৃক্ত সম্ভবত এই কারণেই কোনো কোনো মাসাফে এই দুটি সুরাকে একই সাথে লেখা হয়েছিল উভয় সুরার মাঝখানে বিসমিল্লা লিখিত ছিল না কিন্তু হজরত ওসমান রাজিয়াল আনহু যখন তার খিলাফতকালে কোরআনের সব মাসাফ একত্র করে একটি কপিতে সংযোজিত করান এবং সকল সাহবাহকেরামদের তাতে ইজমা হয় তখন তাতে এই দুটি সুরাকে স্বতন্ত্র দুটি সুরারূপে সন্নিবেশিত করা হয় এবং উভয়ের মাঝখানে বিসমিল্লা লিপিবদ্ধ করা হয় হজরত উসমান আরবি ব্যাকরণের গঠন প্রণালী অনুসারে হরফ লামের সম্পর্ক কোন পূর্ববর্তী বিষয়বস্তুর সাথে করা হয় আয়াতে উল্লেখিত লামের সম্পর্ক কিসের সাথে এই সম্পর্কে একাধিক উক্তি বণিত আছে সুরফ ফিলের সাথে অর্থগত সম্পর্কের কারণে কেউ কেউ বলেন যে এখানে উজ্জ্ব বাক্য হচ্ছে ইন্না আহলাক আল ফিল অর্থাৎ আমি হাতিবাহিনীকে এজন্য ধ্বংস করেছি যেন কোরআসে শীত ও গ্রীষ্মকালীন দুই সফরের পথে কোনো বাধা বিপত্তি না থাকে এবং সবার অন্তরে তাদের হয়ে যায়। বলেছেন যে এখানে উজ্জ্বাক্য হচ্ছে আ যাব অর্থাৎ তোমরা কোরআসের ব্যাপারে আশ্চর্যবোধ করো তারা কিভাবে শীত ও গ্রীষ্ম সফর নিরাপদে নির্বিবাদে করে কেউ কে বলেন এই লামের সম্পর্ক পরবর্তী বাক্য ফালিয়াঙ্গদুর সাথে অর্থাৎ এই নিয়ামতের ফলে কোরাইশের কৃতজ্ঞ হওয়া এবং আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করা উচিত সার এই সুরার বক্তব্য এই যে কোরাইশরা শীতকালে ইয়েমেনের দিকে ও গ্রীষ্মকালে সিরিয়ার দিকে সফরে ছিল এই দুটি সফরের উপরেই তাদের জীবিকা নির্ভরশীল ছিল এবং তারা ধনী হিসেবে পরিচিত ছিল তাই আল্লাতালা তাদের শত্রু হাতিবাহিনীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মানুষের অন্তরে তাদের মাহাত্ম প্রতিষ্ঠিত করে দিয়েছেন তারা যে দেশেই গমন করে সকলেই তাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করে এই সুরায় আরও ইঙ্গিত আছে যে আরবের গোত্রসমূহর মধ্যে কোরআশগণ আল্লাহতাল সর্বাধিক প্রিয় রসুল করিম সাল আলহাম বলেন আল্লাহ তালা ইসমাইল আল্লাহামের সন্তান সন্তদের মধ্যে থেকে কিনানাকে কিনানার মধ্য থেকে কোরাইশকে কোরাইশের মধ্যে বনি হাসিমকে এবং বনি হাসিমের মধ্যে আমাকে মনোনীত করেছেন অন্য আরেক হাতিসে তিনি বলেন সব মানুষ কোরআষের অনুগামী ভালো ও মন্দে প্রথম হাদিসে উল্লিখিত মনোনয়নের কারণ সম্ভবত এই গোত্রসমূহের বিশেষ নৈপুণ্য ও প্রতিভা মূর্খতা যুগেও তাদের কিছু চরিত্র ও নৈপুণ্য ছিল উচ্চস্তরে সত্য গ্রহণের যোগ্যতা তাদের মধ্যে পুরোপুরি ছিল এই কারণে সাহাবায় কিরাম ও আল্লাহর অলিগণ অধিকাংশই কোরআসদের মধ্য থেকে হয়েছেন এই কথা সুবিদিত যে মক্কা শহর যেখানে অবস্থিত সেখানে কোনো চাষাবাদ হয় না বাগবাগিচাও নেই যা থেকে ফলমূল পাওয়া যেতে পারে এজন্যই কাবার প্রতিষ্ঠাতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করেছিলেন ওয়ার্জুক ও মিনাস সামারাত অর্থাৎ এতে বসবাসকারীদেরকে ফলমূলের রিজিক দান করুন আরও বলেছিলেন ইউজবা ইলাইহি ইলাই কুল্লিস অর্থাৎ বাইরে থেকে যেন এখানে ফলমূল আনার ব্যবস্থা হয় তাই বাণিজ্যিক উদ্দেশ্যে সফর ও বিদেশ থেকে জীবনের জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করার উপরই মক্কাবাসীদের জীবিকা নির্ভরশীল ছিল ইমেন আব্বাস রদ আনহু বলেন মক্কাবাসীরা খুব দারিদ্র ও কষ্টে দিন পার করত অবশেষে রসুল্লা সাল্লু আলিহাস্লামের বড়দাদা হাসিম ক্রাইশকে ভিন দেশে যেয়ে ব্যবসা বাণিজ্য করতে উদ্বুদ্ধ করেন সিরিয়া ছিল ঠান্ডার দেশ তাই গ্রীষ্মকালে তারা সিরিয়ায় সফল করত পক্ষান্তরে ইয়েমেন ছিল গরম সে কারণে শীতকালে সেখানে বাণিজ্যিক সফর করত তারা এবং মুনাফা অর্জন করত বায়তুল্লার খাদেম হবার কারণে সমগ্র আরবে তারা ছিল সম্মান ও শ্রদ্ধার পাত্র ফলে পথের বিপদপদ থেকে তারা সম্পূর্ণ নিরাপদ ছিল সর্দার হাশিমের নিয়ম ছিল এই যে ব্যবসায়ের সমস্ত মুনাফা তিনি কুরা এসতে ধ্বনী ও দরিদ্র সবার মাঝে বন্টন করে দিতেন ফলে তাদের দরিদ্র ও ধ্বনীদের সমান গণ্য হতো আলোচনা আয়াতে আল্লাহ মক্কাবাসীদের প্রতি এসব অনুগ্রহ ও নিয়ামত সম্পর্কে আলোচনা করেছেন বাইত উল্লেখ করার পর কৃতজ্ঞতা প্রকাশের জন্য কোরআশকে আদেশ করা হয়েছে যে তোমরা এই ঘরের মালিকের ইবাদত কর এই ঘর অর্থাৎ কাবাই যেহেতু তাদের সব শ্রেষ্ঠত্ব ও কল্যাণের উৎস ছিল তাই বিশেষভাবে এই ঘরের মৌলিক গুণটি উল্লেখ করা হয়েছে আল্লাহ জীবনের জন্য যা যা দরকার তা পানাহারের যাবতীয় সাত সরঞ্জাম বোঝানো হয়েছে এবং আমিনে দোষ শত্রুদের থেকে নিরাপত্তা এবং পরকালীন আজাদ থেকে নিষ্কৃতি এই উভয় অর্থই বোঝানো হয়েছে ইবেন কাসির বলেন এই কারণে যেই ব্যক্তি এই আয়াতে নির্দেশ অনুযায়ী আল্লাহ ইবাদত করে আল্লাহ তার জন্য উভয় জাহানে নিরাপদ ও মুক্ত থাকার ব্যবস্থা করে দেন পক্ষান্তরে যে ব্যক্তি ইবাদতের প্রতি বিমুখ হয় তার কাছ থেকে উভয় প্রকার শান্তি ও নিরাপত্তা ছিনিয়ে নেয়া হয় অন্য এক আয়াতে আছে আল্লাহ এক জনবসতির দৃষ্টান্ত পেশ করেছেন যা ছিল নিরাপদ চিন্তা ভাবনাহীন সব খান থেকে সেখানে আসত জীবন ধারণের পর্যাপ্ত উপকরণ অতপর সেই জনপদ আল্লা নিয়ামত রাজির কুফরি করল অতপর আল্লাহ তাদের কৃতকর্মের কারণে ক্ষুধা ও ভয়ভীতির মুসিবত তাদেরকে আস্বাদন করেন সুরা বারো আবুল হাসান কাজবিনী রেহমাহুল্লাহ বলেন যেই ব্যক্তি শত্রু অথবা বিপদের আশঙ্কা করে তার জন্য সুরা কোরাইশে তিলাবাত নিরাপত্তার রক্ষা কবচ এই কথা উদ্ধৃত করে ইমাম জাজারী রেহমাহুল্লাহ বলেন এটা পরীক্ষিত আমল কাজী সানাউল্লাহ তফসিরে মজাহারিতে বলেন আমাকে আমার মুর্জিদ মির্জা মজহার জানজানা বিপদের সময় এই সুরা দিলাওয়াত করতে বলেছেন তিনি বলেছেন প্রত্যেক বালা বালামুসিবত দূর করার জন্য এটা পরীক্ষিত ও অব্যর্থ কাজী সানাউল্লা রেহেমাহুল্লাহ আরও বলেন আমি বারবার এর পরীক্ষা করেছি সংক্ষিপ্তেজবুক ডট কম স্ল্যাশ রেঞ্জ মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডব্লিউ ডবল ডট কম স্ল্যাশ